ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور أنفسنا ومن سجئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يغلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لا حكيم ونشهد أن نسجدنا ونبينا ومولانا محمداً عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله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 মন্মি হতিনুষ্ি নো হিবজুম ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت سعرها মস্তমা আলে বসা আমার মনে না। আল্লাহ রবীন্দ্র জীব জন্তু কেও আল্লাহ দুই ভাগে সৃষ্টি করেছেন একদল পুরুষ দল নারী खेज अल्ला जीव जंतु के मानुष के দুই বাঘে বিভক্ত করে সৃষ্টি করলেন কেন এর জীবনে কি বুলদের ব্যাপারে ওয়ার নতী ভর্তা বোঝা আমি মনে করি অনেকটা সাহস আল্লাহ ইচ্ছা করলে মানুষকে আল্লাহ ইচ্ছা করলে মানুষ কেও এইরকম বানাইতে পারতেন মানুষের মধ্যে এর ব্যতিক্রম করলেন ইচ্ছা করলে জীব আছে আল্লাহর সৃষ্টি রহস্য কোন মানুষের পক্ষে সাদ্য নাই কোন মানুষের পক্ষে সম্ভব নাই আমরা শুধুমাত্র আমাদের चुट्ट चुट्ट ज्ञान बुझे अल्लाह जीव जंतु सृष्टि कर सेवा कर खेदमत करकमे जीव जंतु मानुष के विभिन्न बारेमत कर এদের মধ্যে যদি একদল পুরুষ একদল নারী না হইত তাহলে আমাদের আমলে যে সমস্ত জীব জন্তুরা আছে এরা বাচ্চা জন্ম দিয়া যাওয়ার কোন চেষ্টাও করতো না এবং সেই সুযোগ তাদের জন্য তখন হইত কি আমাদের আমলের সব দুই মুরুক আমরাই শেষ করে ফেলতাম আর কোনো মুরুখ হইত না আমাদের আমলের সবগুলি গরু ছাগল আমাদের পরবর্তী প্রজন্ম আর কোন গরু পেত জান এবং উভয়ের মধ্যে জীব জানুয়ারের পুরুষেরাও যৌবন কালে নারীদের প্রতি আকৃষ্ট হয় জীব জানুয়ারের নারীরাও একটা নির্ধারিত সময়ে পুরুষের প্রতি আকৃষ্ট হয় তাদের এই সেক্স পাওয়ারের আকর্ষণের ফলে তারা নিজেরা নিজেদের আগ্রহেই যেন বাচ্চা জন্ম দিতে পারে সিস্টেম করে দিয়েছেন কেন মানুষের পরবর্তী যেন ওই সমস্ত জীব জানুয়ার কে পায় এবং তাদের কাছ থেকে যেন যথায়ীষে দিতে পারে मानुष के एक मानुष के पुरुष बनाई एक दल मानुष के नारी बनाई विभिन्न कारण कौशल मानुषर मध्य नारी पुरुषाराय माया लालन पालन कर যখন একদল পুরুষ আছে একদল নারী আছে যৌবনের তারা পরস্পরে মিল চেয়ে বাচ্চা জন্ম দিবে বাচ্চা যখন নিজের গর্ব থেকে ভূমিষ্ঠ হবে বাচ্চা যখন নিজের পৌরস থেকে জন্ম নিবে তখন সেই বাচ্চার প্রতি মা বাবার যে দয়া মায়া হয় জন্ম না থেকে বাচ্চা পাইলে সেই বাচ্চার প্রতি ওই দয়া মায়া হয় না সুতরাং দয়া মায়া করে বাচ্চা লালন পালন করতো না মানুষ যদি নিজেরা মা বাবা হইয়া বাচ্চা জন্ম লাগিত মানুষের বাচ্চা যেন মা বাবার দয়া মায়া লালিত পালিত হইতে পারে এই জন্য আল্লাহ একজন কে মা বানাইছেন একজন কে বাবা বানাইছেন মা বাবা দু বাচ্চাকে যেমন পালন করে এমন দয়া মায়া জগতের আর কাউকে করে না মানব শিশুরা যেন মা বাবার এই পুরাপুরি দয়া মায়া পাইতে পারে এই আল্লাহ এক মানুষকে পুরুষ আর একজন মানুষকে নারী বানিয়েছেন मानुष्ठ जहान्न जुग्य श যে পরীক্ষাটা কি পরীক্ষাটা হলো তোমার মন চাইবে একরকমের কাজ করতে আর আল্লাহ আদেশ করবেন অন্যরকম কাজ করাতে আল্লাহ যে কাজের আদেশ করবেন সেই কাজ তোমার মন চাইবে না আর তোমার মনে যেই কাজ করতে চাইবে সেই কাজে আল্লাহর পারমিশন থাকবে এই পরীক্ষাটা কোন তিনিস জীবনে নাই এই জন্য কি না আল্লাহ এই ব্যাপারে পরীক্ষা করবেন যে তোমার মন এক একরকম কাজ করছে আর আমার আদেশ থাকবে হবে তোমার যা মনে চায় তা করো আমি যা আদেশ করেছি তা করো এই পরীক্ষায় যারা পাশ করবে তারা জান্নাতের যোগ্য বলে সাব্যস্ত হবে এই পরীক্ষায় যারা ভেরি করবে তারা জান परीक्षा दिए समस्त परीक्षा मानुष के पास कर ले আল্লা পরীক্ষার মাঝে চায় না যা পায় এইটা হলো পরীক্ষার একটা সেন্টার কিন্তু আল্লাহ তোমার জিজ্ঞায় মজা উপভোগ করতে কিন্তু আল্লাহ হারাম করেছেন এই কারণে যদি আল্লাহ পরীক্ষায় পাশ করতে পারো পরীক্ষার আর একটা সেন্টার লজ্জাস পুরুষ নারীর সাথে মিলিত হয়ে আনন্দিত হতে চায় নারী পুরুষের সাথে মিলিত হয়ে আনন্দিত হতে চায় লজ্জা চায় মিলিত হইতে কিন্তু আল্লাহ বিবাহের শর্ত লাগাইছে আল্লাহ মিলনের কতগুলি মিলনকে কে হালাল করেছেন কতগুলি মিলনকে কে হারাম করেছেন এই হালাল হারামের তুমি আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারবে এই জন্য আল্লাহুল মানুষের শরীরের দুইটা অঙ্গ কে পরীক্ষার সেন্টার একটা অঙ্গের নাম দিবা চাহিদা পূরণ করার জন্য তুমি হারাম খাও না আল্লাহ আর একটা হইল লজ্জা আল্লাহর পরীক্ষার কেন্দ্র সেন্টার বলেন একটা অঙ্গ তাকে বত্রিশ জাতের বেস্টনে পরিবেশিকর নাম তার জিব্বা আর একটা অঙ্গ তাকে দুই উরুর বেষ্টনে পরিবেশিকর নাম তার রাসুল বলেন আমার উম্মারে চাহিদা আমি হারাম ক্ষেত্রে রাসুল বলেন আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার গ্যারান্টি দিতে পারব এই হাদিসিয়ার দ্বারা পরিষ্কার হয়ে গেল আল্লাহ আলম যে কঠিন পরীক্ষার জন্য দুনিয়াকে মানুষ পাঠাইছেন এই কঠিন পরীক্ষার অঙ্গ হইল প্রধান অঙ্গ হইল দুইটা একটা অঙ্গের নাম জিব্বা আর একটা অঙ্গের নাম লজ্জাস্থান লজ্জাস্থান যদি থাকতো না অথবা সকলের লজ্জাস্থান যদি একরকম থাকতো তাই পরীক্ষার যুগ না পরীক্ষার মাত্রই হইতো না প্রতি আকৃষ্ট হবে এখান থেকে আরম্ভ হবে তোমার পরীক্ষা এবার দেখা যাবে তুমি হালাল মিলনে যাও না হারাম মিলনে যাও যদি হারাম মিলনে যাও তাহলে তুমি আল্লাহর পরীক্ষা যদি হালাল হারাম মিলনে না যাও হালাল মিলনে যদি আল্লাহ পরীক্ষায় না পরীক্ষার সুযোগই হইতো না পরীক্ষা না দিলে জান্নাতের যোগ্য হইত এই কঠিন পরীক্ষায় পাশ করে যেন মানুষ জান্নাতের যোগ্য হতে পারে এই জন্য তাকে পরীক্ষা দেওয়ার যোগ্য পাত্র বানাবার জন্য যে জাতির মধ্যে নারীও নাই পুরুষও নাই পরীক্ষাও নাই বাস ও নাই নাই জান্নাত জাহান্না নাই এমন জাতি তো আগেই ছিল আর এক দলকে নারী বানাইয়া তোমাদেরকে কে পরীক্ষার যোগ্য পাত্র বানাবার জন্য পরীক্ষার দ্বারা গ্রহণ হবে তোমরা কে জাহের যুগ আর কে জাহান্নানের যুগ এই পরীক্ষার যোগ্যতাই অর্জন হইতো না মানুষের মধ্যে যদি তিরিশ তার মতো নারী পুরুষ না এই জন্য আল্লাহ একদল আর পুরুষ দুই দলের বিরক্তি করার একটা রহস্য হইল নিজের ঘরে বাচ্চা জন্ম দিলে মা বাবা মিলনের মাধ্যমে বাচ্চা জন্ম হইলে এই বাচ্চার প্রতি মা বাবার অন্তর জয়া মায়া হয় আদর যত্ন লালন পালন যদি মা বাবা না হইতো নারী পুরুষ না হইতো আল্লাহ মানুষের মধ্যে একদল নারী আর একদল পুরুষ হওয়ার কারণে তাদের মধ্যে তাদের স্বভাব চায় তাদের নেচার এই কথা চায় যে হালাল হালাম মানবে না অবাধে মিদ এই পরীক্ষা এবং পরীক্ষার বলা বলষ্ট ভাবে মানুষের বোঝার সুবিধাতে আল্লাহ্রব আলমিন একদল কে পুরুষ আর একদলকে নারী বানিয়া বাদে এই জন্য যেহেতু বিভিন্ন বিভিন্ন কৌশলের কারণে আল্লাহ একজন দুই জলকে বিভিন্ন ভাবে বন্টন করে দিচ্ছেন অনেক কারণ আছে মানুষের জীবনে যেগুলি উভয়ে করতে পারেনা কিছু কারণে পুরুষে করতে পারে নারীরা করতে পারে যোগ্যতা দুই রকম এই জন্য ডিউটি দুই রকম এই জন্য কর্মস্থল দুই রকম একদল মানুষ পুরুষ একদল মানুষ নারী মানুষ দুই বিভক্ত হওয়ার কারণে তাদের যোগ্যতা অপুরের যে সমস্ত কাজের যোগ্যতা আছে নারীদের ওই সমস্ত কাজের যোগ্যতা নাই নারীদের যে সমস্ত কাজের যোগ্যতা আছে পুরুষদের ওই সমস্ত কাজের যোগ্যতা নাই যেহেতু যোগ্যতা ভিন্ন ভিন্ন এই কারণে জিউটি অন্য পুরুষকে আল্লাহ আলাদা কিছু ডিউটি দিয়েছেন আল্লাহর কাছে যে পুরস্কার পাবে নারীও ও আল্লাহ দেওয়ার ডিউটি পালন করলে আল্লাহর কাছে পুরস্কার একেই পাবে এখান থেকে আমাদের পরিষ্কার জ্ঞান নারণা मध्य एक दल के पुरुष बनिया कर सेन, और एक नारी, नारी पुरुष একদল মানুষের নাম পুরুষ আর একদল মানুষের নাম নাই সৃষ্টির মধ্যে ব্যবধান নামের মধ্যে ব্যবধান ব্যবধান হইল যোগ্যতার মধ্যে যে সমস্ত কাদের যোগ্যতা আল্লাহ পুরুষকে দিতেন এই সবগুলি কাজের যোগ্যতা নারীকে কে দেন নাই যে সমস্ত কাজের যোগ্যতা নারীকে দিতেন ওই সবগুলির যোগ্যতা পুরুষকে দেন নাই তিন নম্বর ব্যবধান ব্যবধান হইলো যোগ্যতায় ব্যবধান হওয়ার কারণে আল্লাহ ডিউটির মধ্যে ব্যবধান করে পুরুষকে আল্লাহ আলাদা কতগুলি ডিউটি দিয়েছেন যেগুলি কোনো নারীকে কে দেন নাই নারী আল্লাহ আলাদা কতগুলি ডিউটি দিয়েছেন যেগুলি কোনো পুরুষ কে দেন নাই এটা গেল চার নম্বর ব্যবধান পাঁচ নম্বর ব্যবধান যেহেতু পুরুষের যোগ্যতা আলাদা পুরুষের ডিউটি আলাদা নারী পুরুষের কাজের জায়গাও আলাদা যেহেতু নারীর যোগ্যতা আলাদা নারীর ডিউটি আলাদা এই জন্য নারীর কাজের জায়গা হওয়া আলাদা ব্যবধান হইল একদল বানিয়ে সৃষ্টি করছে দুই নম্বর নামের ব্যবধান এক দলের নাম পুরুষ আর এক দলের নাম নারী নারী পুরুষ বললে ভুল হবে পুরুষকে নারী বললে ভুল হবে কেন নামে ব্যবধান তিন নম্বর পুরুষকে যত কাজের যোগ্যতা দিয়েছেন নারীকে কে সব কাজের যোগ্যতা দেননি নারীকে কে যত কাজের যোগ্যতা দিয়েছেন পুরুষকে সব কাজের যোগ্যতা দেননি কত নম্বর ব্যবধান তিন নম্বর ব্যবধান যোগ্যতায় চার নম্বর ব্যবধান ডিউটি দেুকে যত কাজের ডিউটি দিয়েছেন নারী কে সকল কালের দেন যত কাজের ডিউটি দিয়েছেন পুরুষকে তত কাজের ডিউটি দেননি ডিউটি দেবেন এটা হলো চার নম্বর ব্যবধান হল কাজ করার জায়গাও আলাদা নারীর কাজ নারীর কাজের জায়গা আলাদা জীবনে মানুষের যত কাজ সবগুলি কাজকে তত মত দুই বাজে করা যায় এক প্রকার কাজ হলো দুনিয়াতে জীবন যাপনের কাজের আলাদা আলাদা দিয়েছে ধর্মের কালো আল্লাহ পুরুষকে আলাদা দিয়েছেন নারীকে আলাদা দিয়েছে আমরা একটা একটা করে বুঝার চেষ্টা করি দুনিয়াতে জীবনযাপনের জন্য সন্তান আদি জন্ম দিতে হয় সন্তান জন্ম দেওয়া হয় জীবনযাপনের দাম কিন্তু এই সন্তান গর্বে ধারণ করার যোগ্যতা আল্লাহ রব আল শুধুমাত্র নারীদেরকে দিয়েছেন দুনিয়ার কোনো পুরুষকে দেন নেই সন্তান পোষক করার যোগ্যতা আল্লাহ শুধুমাত্র নারীদেরকে দিয়েছেন দুনিয়ার কোন পুরুষকে দেন নাই जीवन जापने ডিউটি একতরফা নারী গর্বের সন্তান দারণ করার ডিউটি এক চেডিয়া নারী সন্তান প্রসব করার ডিউটি এক চেপিয়া নারী সন্তানের দুধ পান করানের ডিউটি এক প্রভা নারী পুরুষকে না দিতেন মাসিক ঋতু ডিউটি না দিতেন সন্তানের ডিউটি না দিতেন সন্তান ভালো ডিউটি এই পুরুষ দুনিয়াতে করবে কি তোমার কাজ কি দুনিয়াতে আল্লাহুল আলমিন এই পুরুষের ডিউটি নির্ণয় করে দিয়ে বলে। ডিউটি আছে তোমার নাই তোমার বিবির সন্তান পালনের ডিউটি আছে তোমার নাই তুমি কি করবে তুমি সন্তান এবং তোমার বিজনের সন্তান প্রসাদের ডিউটি নাই তোমার সন্তানের ডিউটি নাই সন্তারে তুমি কোন ডিউটি পালন করবে নারী যেহেতু ঋতুস্রাবের কারণে রোজগারের ডিউটি পালন করা কঠিন হবে সন্তান পেটে পয়সা কামানোর জন্য ওইগুলি তুমি নারী কে দিবে না তোমাকে দিলুন রোজগারের ডিউটি আল্লাহ কাকে দিলেন কেন তোমার মাসিক ঋতু শ্রাবের ডিউটি নাই তুমি রুজি করো তুমি চাকরি করো তুমি ব্যবসা করো তুমি রোজগার করা যায় দায়িত্ব তোমার মাসিকৃত শ্রাবের ডিউটি নাই সেই জন্য তোমার সন্তান গর্বের ডিউটি নাই সেজন্য তোমার সন্তান প্রসবের ডিউটি নাই যে জন্য তোমার সন্তান পালনের ডিউটি নাই সেজন্য ওই কাজ গুলির ডিউটি তোমাকে আমি আশা করি পরিষ্কার আপনারা বুঝতে পারতেছেন পুরুষের যোগ্যতা আলাদা ডিউটি আলাদা পুরুষের যোগ্যতা আলাদা ডিউটি আলাদা নারীরা ডিউটি আলাদা যদি একত্র করতে চায় এক এক রকম সমান করতে চায় এটা তার গায়ের জোর হতে পারে গায়ের জোর দেখাবার চেষ্টাও করতে পারে কিন্তু সাত আশান সাত জমিন কি আমার পর্যন্ত কোনো একটা পুরুষেও একটা সন্তানের ভূত পান করাতে পারেনা সমান ভাবেই চাপার জুড়ে বলুক থাকে বাস্তবায়ন হবে না কোনদিন বাস্তবায়ন হবে না সমান বলতে পারো কিন্তু সৃষ্টি যত যারা সমান বলে এরা বাস্তবেই সমান করতে পারেই থাকে সমান থাকে। সাতবার মরিয়া সাতবার হইলেও নারী পুরুষ কোনদিন করতে পারবে না যেহেতু সংসারের কারণে দুনিয়ার জীবনযাপনের কাজে নারীর কাজ পুরুষের করতে পারবে না এই জন্য আল্লাহ পুরুষকে আলাদা নিউটি দিয়েছেন যেখানে নারী কে না এখন যদি কোন পুরুষ নিজের সন্তান আবার রুজি রুজ কারো নারীর দ্বারা করাইতে চায় তাহলে তার বলতে হবে তুমি দুনিয়াতে আসলে কোন কাজে গুড়ার ঘাস কাটার জন্য তুমি গুড়ার ঘাস কাটতে চাইছো দুনিয়াতে তোমার যদি কান্ড জ্ঞান থাকে তোমার যদি বিবেক থাকে তোমার যদি আখ্যার বুদ্ধি থাকে তাহলে তোমার ডিউটি নারীকে দিতে পারো তুমি যেহেতু নারীর ডিউটি নিতে পারো না যে পুরুষ নারীর ডিউটি নিতে পারে না সেই পুরুষ যদি পুরুষের ডিউটি নিজে ফ্রিডম পার্টি আর নারী দিয়ে দেয় অভার ডিউটি এটার নাম বলে সমান অধিকার নিজে ফ্রিডম পার্টির মেম্বার্টি নারীর কাজ পারে না নিজের কাজ পারে না কোনো মানুষ আর ওই নারীর মতো বুকা কোন মানুষ দুনিয়াতে হতে পারে না যে নারী নিজের ডিউটি দিতে পারেই না নিদের করে বর্তমান সমাজে একজন পুরুষ আছে নিষ্কর্মা আরেকজন নারী আছে বুকা নিষ্কর্মা পুরুষকে নিজের কাজ আরো দিন নারী পুরুষ সমান হতে পারে না দুনিয়ার জীবন যাপনের কাজেও কোনোদিন নারী পুরুষ সমান হতে পারে এবার আমরা দেখার চেষ্টা করবো ধর্মের কাজ যেমন ভাবে জীবন যাপনের কাজে আল্লাহ ডিউটি দিয়েছেন পুরুষের আলাদা ডিউটি দিয়েছেন ডিউটি দেওয়া হবে জুম করা ধর্মের কাজেও আল্লাহুল আলমিন পুরুষদেরকে আলাদা কিছু ডিউটি দিয়েছেন যেগুলি নারীদের আলাদা কিছু ডিউটি দিয়েছেন যেগুলি যেমন ঈদের নামাজ পুরুষের জন্য ও আজিব নারীর জন্য আজিব নয় পাঁচ বেলার নামাজ জমাতের সাথে পুরুষের জন্য সুন্নত নারীর জন্য সুন্নত নয় আমার কথা বুঝে থাকলে বলুন উপর নমাজ না কেন ঈদের সন্তানের মাছ জুম্মার যাবে কিভাবে সন্তান কোথায় রেখে যাবে ঈদের নমাজ পুরুষের জন্য আজীব নারীর জন্য আজীব নারী পুরুষের জন্য অজীবেন তোমার কুলের সন্তান নাই তুমি ঈদ যাতে তিন ঘন্টা ই তোমার সন্তান এ না চূড়ান্ত যুক্তি সংগত হইলো চূড়ান্ত যুক্তি সংগত হইল পুরো তোমার কুলে চিজ উঠনারি তোমার কুলে চিৎস উনাই তুমি যুগ যাও मासिक ऋतु श्रावे मस्जिद नाग्य अपना मासिक ऋतु श्रावी मस्जिद পেটে সন্তান অন্তান অযোগ্য যে তিন কারণে নারী ঈদ ঈদ গায়ে যাওয়ার অযোগ্য যে তিন কারণে নারী মসজিদে যাওয়ার অযোগ্য এই তিন কারণের এক কারণ পুরুষের মধ্যে নারী তোমার মাঠে কিছু শ্লাভ নাই তোমার বেটেও সন্তান নাই তোমার নাই তোমার মাঠে যাবে মসজিদে এই কারণে প্রথমেই বলেছি আল্লাহুল নারীর মধ্যে আর পুরুষের মধ্যে কতটা ব্যবধান রেখেছেন নম্বর সৃষ্টিগত ব্যবধান তিন নম্বর কাজের ব্যবধান পাঁচ নম্বর আলাদা কর্মস্থল আলাদা এবার আমরা কর্মস্থলের ব্যবধানটা বোঝার চেষ্টা করি কুরানের সুরায় আহত্রিশ নম্বর আয়াতে আল্লাহ আলী বলে আর মুসলমানের নারীরাছেন নবীর বিদিগ আর ইনডাইরেক্ট সম্বোধন করেছেন সমস্ত মুসলমান নারীদের নারীদেরকে তাদের গড়ে থাকার নির্দেশ দিলেন কেন এই নির্দেশটা বর্তমান দুনিয়ার মুসলমান তো মুসলমান অনেক মুসলমানেরাও মেনে নিতে পারে না গড় কি নারীদের জেলখানা বলে যে একটা উপহাস করতে বললে যদি প্রশ্ন করে গড় নারীর জেলখানা এটা কি নির্দেশ দিলেন নারীরা ঘরে থাকো নারীরা ঘরে থাকো নারীরা ঘরে থাকো এবার কি নারী জেলখানা নারী ঘরে থাকবে কেন উপহাস কারে করল। আবার হওয়ার দাবি করে মুসলমান হওয়ার দাবি করে আবার আল্লাহ আমাদের বুঝার ব্যাপার হলো আল্লাহ আহত্রিশ নম্বর আয়াতমান এর দুই কারণ এক কারণ হলো গড়ে থাকাটা নারীদের জন্য মান সম্মান সম্মানা কতগুলি ডিউটি দিচ্ছেন সেই ডিউটি পালনের একমাত্র কর্মস্থল গড়ের ভিতরে মাসিক ঋতু শ্রাবের সময় সারাদিন বাইরে ডিউটি করার সুবিধা না গড়ে থাকা সন্তান গর্বের নিয়া সড়কে সময় সুবিধা না বসবাসের গড় সুবিধা তাহলে আমার কথা বুঝে থাকবে বলুন চুরাই হাজারের তেত্রিশ নম্বর নারী না ঘরে থাকো কেন কর্মস্থল বসবাসের গড় নারীদের জেলখানা না কর্মস্থল বসবাসের গড় নারীর জেলখানা নয় বসবাসের গড় নারীর কর্মস্থল এই কর্মস্থল এর বাইরে যাইতে পারবে কিনা এটা একটা উদার মতো কথা যে সমস্ত ছাত্র শিক্ষক স্কুল কলেজে বলে লেখাপড়া করে আর করায় এদের জন্য স্কুলের গড় টা না এর বিল্ডিং কি কর্মস্থলের বাইরে কখনো অফিসিয়াল কাজ করে এই অফিস টা এদের জেলখানা না কর্মস্থল এরা কি অফিসের বাইরে যেতে পারে না যে সমস্ত দোকানদারেরা দোকানে বসে বন্ধে বেশা কিনা করে বাইরে নারী যাইতে আল্লাহ নিজেই বলে দিয়েছেন বলা তুজাল যেহেতু বসবাসের কি দরকার যাওয়ার কি দরকার আয়াতের দরকারে মুসলমানের নারী বাড়ির বাইরে যাইতে পারে আল্লা গোলামি করার জন্য তুমি আছে না মনের গোলামি করার জন্য তোমার মনের গোলামি করিয়া যেটা দরকার বলবা সেটা দরকার নয় আবার যাদের মেয়ে না কুরানে দুষারোপ করে খুব ভালো কথা নারীরা যদি তফ্সির করার যোগ্যতা অর্জন করে তাকে তাহলে তাকে তোমার নমাজের জায়গা জম্মার ঘর নয় তোমার নমাজের তোমার নমাজের জায়গা বটবানের ঘর নমাজ বড় বড় না কোরআনের করা বরফ আমাদের সমাজে যে সমস্ত নারীরা কোরআনের করে এদের জন্য দুইটা কথা জানা দরকার এক নম্বর কোরআনের যোগ্যতার কারণে তুমি পৃথিবীর বিখ্যাত কোরআন এর মধ্যে দুই একটা জ্ঞানের উদাহরণ দেবো আমি আপনাদেরকে বুঝে নিবেন যারা সমাজ তফসিরের মানে কুরানোর সামনে বসে এদের মধ্যে কতটা যোগ্য ওই কিতাবে উল্লেখ আছে যে তাফসীরের মূলনীতি বিষয়ক কিতাব আল ইতকান ফি উলুমুল কোরআন পৃথিবীর বিখ্যাত মুফাসসির কোরআন আল্লামা জালালুদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি। গুণাবলীদের মধ্যে তাফসীর করার যোগ্যতা অর্জনের জন্য 15 না জ্ঞান সম্পর্কে হবে এর মধ্যে কত নম্বর জ্ঞান? আরবী ভাষা বাচ্য শব্দ বিন্যাস আরবী শব্দন্যাস যেটাকে আরবি ব্যাকরণের পরিভাষায় একটা শব্দ বহু রকমের রূপান্তরিত হয় এই রকম শব্দ রূপান্তর আরবি দুনিয়ার কোন ভাষাতে নাই একটা শব্দ রকমের রূপ আছে একটা শব্দের আঠাশ রকমের রূপ আছে একটা শব্দের ছাপ্পান্ন রকমের রূপ আছে একই শব্দ উচ্চারণ হয় আর এক একটা উচ্চারণ একটা শব্দ শিক্ষা তার কতদিনের দরকার আর ওই পুরানের তসিরের যোগ্যতা অর্জন করার জন্য যে পনেরোটা জ্ঞানের দরকার এর একটা জ্ঞান একটা মাত্র যেমন একটা উদ আল নিচ্ছে আপনাদেরকে একটা শব্দ আছে আল আলফালু আল পাহু এর অর্থ হইল কোন কিছু করা দেখেন এটা কত ভাবে উচ্চারণ হয় আর কতগুলি অর্থ হয় আর ফালুর থেকে যখন গঠন করা হয় ফলা যখন তার অর্থ হয় করিল সে একজন পুরুষ আবার যখন এটাকে বলা হয় একটু লম্বা করা হয় তখন তার অর্থ হয় করিল তারা দুইজন পরিবর্তন করে এই শব্দটাকে বানানো হয় পাহালু এর অর্থ হয় করিল তারা তিনজন পুরুষ আবার বলা হয় পাহালা এর অর্থ হয় করিল সে একজন নারী আবার পরিবর্তন ফিরে বলা হয় নারী পরিবর্তন ফিরে বলা হয় পালনা এর অর্থ হইল করিল তারা অনেক নারী আবার পরিবর্তন ফিরে বলা হয় পাল্টা এর অর্থ হয় করিলে তুমি একজন পুরুষ আবার পরিবর্তন ফিরে বলা হয় পাল তুমা এর হইল করিলে তোমরা দুইজন পুরুষ আবার পরিবর্তন ফিরে বলা হয় পাল তুম এরত করিলে তোমরা সকল পুরুষ আবার উচ্চারণ ফিরে বলা হয় পরিবর্তন ফিরে বলা হয় পালতে এরত করিলে তুমি একজন নারী আবার পরিবর্তন ফিরে বলা হয় পাহাড় হয় করিলে একজন নারী আবার বলা হয় পাহাড় না এর অিলাম আমি একজন আমি আমি অনেক পুরুষ অথবা অনেক নারী একটা শব্দ হইলো শব্দটা হচ্ছে একটা শব্দ কথাটা হচ্ছে এরপরে হবে আরো আটাই আটাইকে আর আটাইকে ছাপ্পান্নালু শব্দ থেকে ছাপ্পান্নটা শব্দ ঘটানো হয় কোন সময় কোন শটা কোন গঠন হয় কোরআ এর তের য্যতা অর্জন না করে জান কোরআনের করতে বসবে বলেন কোন যোগ যোগ্যতা কি মন ঘ হবে না কিভাবে লেখা আছে কিভাবে লেখা পনেরোটা যোগ্যতা লাগে পুরানের তফসিল করার যোগ্যতা জন্য এর বাজে একটা মাত্র আরবি ব্যাকরণের পরিবারের পরিবার এটাকে অলঙ্কার আরেকটা হইলো ইলমুলা পুরান্তিপের কোন আয়াতের উচ্চারণ কিভাবে হতে পারে কিভাবে উচ্চারণ হলে কিভাবে তার অর্থ হতে পারে এগুলি জানা থাকতে হবে এটার নাম ইলমুল সারা তুমি জাহান নামে যাওয়ার জন্য আর কোনো গুণা লাগবে না তোমার মতো যোগ্য তৎসির করতে গেলে তোমার জাহান নামে হওয়ার একটার নাম ই রকম থাকে সে কুরানের টিক করা যোগ্য হতে পারে একটা বাকি যথেষ্ট এই জন্য আমাদের বুঝতে হবে যাদের মধ্যে কোরআনের চক্সির অভিজ্ঞতা ছিল তারা চক্সির কি দেখছেন আল্লা মুসলমানের নারীদেরকে কে বলছেন ঘরে থাকো মানে আছে কথা ঘরে থাকো মুসলমানের নারীরা ঘরে থাকো কেন কত কারণে এক কারণ কারণের গর নারীদের কর্মস্থল বসবাসের গর নারীদের কর্মস্থল দুনিয়ার জীবন যেমন বসবাসের গর নারীদের কর্মস্থল জন্ম পালনের জন্য বসবাসের গড় নারীদের কর্মস্থল নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোন কিন্তু পুরুষের জন্য গরের কোন নয় পুরুষের জন্য মসজিদ নামে যে আলাদা গড় নির্মাণ করা হয় সেটা হলো তাদের মসজিদ এই জন্য এই কথা বুঝলেন কি নামাজের জায়গা যেখানে তার এতে কাপাজের জায়গা দুটায় সুতরাং তার এতে বলেন। ঘরের কুনায় পুরুষ যদি মসজিদের জমাতে অকারণে না গিয়া কুনায় একা নামাজ পড়ে আজ পর্যন্ত শুনছেন কোন মুক্তি বলছেন এই নামাজ হইল না নমজ হবে না বলেন তো হবে হয়ে গিয়া তুমি নামাজ পাবে পরিপূর্ণ সব নারীর মসজিদ যেখানে সেখানে নারী গিয়া নামাজ করলে পাবে পরিপূর্ণ সাব পুরুষ যদি নারীর মসজিদে নামাজ পড়ে তার নষ্ট নারী যদি পুরুষের মসজিদে নামাজ পড়ে তারও সব নষ্ট নমাজ হইল না বলার ভয় নাই নমাজ হইলো কিন্তু সব নষ্ট হইলো নারীও যদি মসজিদে গিয়া জমাতে হয় নমাজ হইল না বলার ভয় নাই নবাজ হইলো কিন্তু সব নষ্ট হইলো কথা বুঝলেন কিনা দেখেন আরো পরিষ্কার হাদিস একজন্যদুর আমার হাসিল করার কথা নাই আল্লাহ রসুল বলেন ওই সবটাই তুই একা একা করি তাহলে মদিনা শরীফের মসজিদে জমাতে সামিল হলে পঞ্চাশ হাজার টাকাতে সব নারীর জন্য না পুরুষের জন্য পুরুষের এই কথাগুলি আমাদের সমাজে ব্যাপক আলোচনা হয় না এই হাজির আলোচনা হয় না হওয়ার কারণে ধার্মিক দুনিয়ার কাজে সমান অধিকার করতে চায় আর এরা ধর্মের কাজে সমান অধিকার করতে চায় আর আল্লাহ আলমের নারী পুরুষের মাঝে সংসারের কাজে অব্যবদান করে দিচ্ছেন ঘুরাইয়া ফিরে সমান সমান হবে না পুরুষ যদি ও কারণে মসজিদের জমাতে সামিল না হয় कारणु दे दिल एक शिशु এই জন্য নারীদের কারণে আর শিশুদের কারণে এদের ঘরে আগুন দিলাম না এই হাজির অপরিস্কার হয়ে গেল যে পুরুষ নামাজ পড়বে মসজিদে নারী নামাজ পড়বে বর্তমানে এই সমস্ত গড় কে মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন সমস্ত এ লেখাতে যে সমস্ত গড় মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন বলেছেন বললে পালায় সময় শেষ হয়ে যাবে আমার অনেক কথা বলার মানি আছে মর্যাদা দেওয়ার এক নম্বর ব্যবস্থা হলো মসজিদে কোনো নাপাক প্রবেশ করানো যাবে না এর মধ্যে একটা পদ্ধতি না নাপাক জিনিস ঢুকানো যাবে না ঢুকাইলে গুণা হবে মাসিক বেমারের সময় পাক সময় না না থাকবে নাজিদের মর্যাদা হয় না অপমর্যাদা মসজিদে মসজিদে প্রবেশ করা আরাম আর সেই যারা যারা নারী পুরুষের বেলায় নারী পুরুষদের কে সমান করতে তারা এমন কি তাদের এমন লোকও পাওয়া যায় যারা বলেন সময়ও না মসজিদে দেখতে পারে যার উপর গুসল খরচে মসজিদে ঢুকতে পারবে না আর যার শরীরে না মস্তিরে পদক্ষণ মসজিদ কে মর্যাদা দেওয়ার যত পদ্ধতি আছে যে সমস্তা পাক বুঝে না এদেরকে মসজিদে মসজিদে প্রবেশ করবে তোমার খবর থাকবে না তার প্যান্ট না জামা একে মসজিদে প্রবেশ করবে তুমি জানবেও না তার গায়ে জামা না বা তখন মসজিদের সাথে সমস্ত মসন্দিদের নামাজ পড়তে বড় মজা হবে নাকি বলে। বলে এমন শিশুরা যারা মসজিদে নিয়ে আসে এরা কি মসজিদের মর্যাদা দেয় এরা অপমর্যাদা করে এইরকম কারণ আসলে যেটা উদ্দেশ্য সেটা হলো চুল আর বলেন মসজিদকে মর্যাদা না হোক এটা কত নম্বর আয়া ছয়ত্রিশ নম্বর আয়া সাত নম্বর আয়াতে বলেন যে গড়ের নাম মসজিদ আর ছয় ছত্রিশ নম্বর ওই গড়ে পাওয়া যাবে তাদেরকে নিজালুন বলেছেন নিজালুন্নয় মসজিদে নারীদেরকে পাওয়া যাবে না মসজিদে পুরুষদের পাওয়া যাবে বদান করে ডিউটিও দিয়েছেন সংসারের দ্বিতীয় ব্যবধান গভর্নমেন্ট দ্বিতীয় নারী পুরুষে ব্যবধান এই জন্য মসজিদে কাদের কে পাওয়া যাবে আল্লাহ নিশা বলেননি নারীদেরকে